বাংলা মানবতা সমাধান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 सम्मानित दर्शकमंडल धारावाहिक आलोचना करतुसरण पद्धति तर मध्य जे दलिल मानब से दलिलता जिन सही सर्वक्षेत्री दलिले शुद्ध अशुद्ध विषयटी गुरुत्व दीता अनेक क्षेत्र सुंदर समाधान जब एवं ईक्यबद्ध भाव शरियत के ग्रहण करतेब আজকে আমরা একটা উদাহরণ পেশ করব আপনাদের সামনে সেই উদাহরণটা হল সলাথের ওয়াক্তের ব্যাপারে আপনারা জানেন যে সলাৎ আদায়ের ব্যাপারে আমরা এক একজন এক একটা সময়কে নির্ধারণ করে নিয়েছি আর এই সলাতে নির্ধারণের কারণে দেখা যায় একই স্থানে এক মসজিদে কোনো সালাতের ওয়াক্তের আজান হচ্ছে পাশাপাশি অন্য মসজিদে তার এক ঘন্টা व आधा घंटा वारो बेसि पर आजान हे एक साला अजान एक ही स्थान दुई मस्जिदे दुई समय हर बला जाए यह सालातर वक्तर कारण दुईटा मस्जिद पृथक हो गुरुत दीम जहा हदीसे बर्णित होटा के मे चलब ए এর বিপরীত যদি কোনো জয়ীফ হাদিস থেকে থাকে তাহলে সেটাকে আমরা বর্জন করব বলা যায় এই সালাতের ওয়াক্তকে কেন্দ্র করেই আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছি এই জন্যই দলিলটা সহি হওয়া যে খুবই গুরুত্বপূর্ণ এখানে তার প্রমাণ বহন করে যেমন সালাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সালাত সেটা হলো ফজর এবং আসর বিশেষ করে আসর সালাতটা আরও বেশি গুরুত্বপূর্ণ যাকে পবিত্র কোরআনে সলাতুল বুস্তা বলা হয়েছে এবং রসদ সাল্লাহ আলহ্লাম বিশেষভাবে দুই ওক্ত সালাদকে সময়ের ব্যাপারে গুরুত্ব দিতে বলেছেন সেটা হলো সলাতুল ফজর এবং সলাতুল আসর যা আবুদাউদে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের ভাষায় আসরাইন বলা হয়েছে সেটা হল কবলা তুলু এরশামসে ও কবলা গুরুবেশামসে একটা হলো সূর্য উদিত হওয়ার আগে আর একটি হলো সূর্য অস্ত যাওয়ার সূর্য ডুবার আগে এই দুইটি সালাদকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আসরাইন বলেছেন এবং এই দুইটি সালাদকে সময় মতো আদায় করা নির্দেশ দান করেছেন বিশেষ করে আল্লাহ রব আলামিন বলেন নির্দিষ্ট সময়ে জন্য ফরস করা হয়েছে কোনো মমিন ব্যক্তি নিজ ইচ্ছায় সময় নিজ সময়ে সালাদাই করতে পারে না মমিনের জন্য নির্দিষ্ট একটি অক্ত একটি সময় নির্ধারণ করা হয়েছে আর সেই সময়েই সেই মমিন সালাদাদী করবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ নির্দেশনা যে কোনো মমিন এ নির্দেশনা মানতে বাধ্য রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলছেন যা আবু দাউদের একষট্টি পৃষ্ঠা এবং তিরমিজির বিয়াল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লা রসুল বলছেন যখন পোস্ত করা হলো তাকে যে আইল আমালে আফজল সর্বোত্তম আমুল কুনটা কোনগুলো সর্বোত্তম আমল রসুল সাল আলাইসাল্লাম বললেন আফসালুল সর্বোত্তম আমুল হলো আউ্বালে থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নির্দেশিত সময়ে সালাতদায়ী করতে হবে এবং সালাদটি যেন আহ্বাল আক্তে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম অন্যত্র एक हादी बर्णना कर आल्ला पक्ष सठीक समय गुरुत्पूर्ण विषय रसल्लाम आल्ला हे मोहम्मद तुम उम्मतर साल फरज कर তার জন্য একটি অঙ্গীকার আমি করেছি মান হা ফাজি ওহীনা যে ব্যক্তি এই সালাদকে সুনির্দিষ্ট ওকে হেফাজত করবে অর্থাৎ আদায় করবে আদখাল তুহুল জান্না তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলমিন যেমন পবিত্র কোরআনে বলছেন যে একজন মমিনের উপরে সালাদটাকে নির্দিষ্ট সময়ের জন্য ফরস করা হয়েছে অনুরূপভাবে হাদিস থেকেও স্পষ্ট জানতে পারছে, যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে বলছেন যে যে ব্যক্তি সালাতের ওয়াক্তে সালাত আদায় করবে সালাতকে সংরক্ষণ করবে আদখল তো হুল জাননা আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো এবং অমালামি ওয়া হাফিজ আর যে ব্যক্তি সঠিক সময়ে অর্থাৎ সালাতের সময়কে লক্ষ্য করবে না হেফাজত করবে না সংরক্ষণ করবে না গুরুত্ব দেবে না তার জন্য আমার কোনো ওয়াদা নেই তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই কিন্তু যে ব্যক্তি সঠিক সময়ে সালাতদায়ী করবে ওই ব্যক্তি অবশ্যই তার জন্য রয়েছে প্রতিদান জান্নাত আল্লাহ নিজেই বলেছেন আতখম তু হুল আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। বন্ধুরা আমার एर बोझा जाए सठिक समय सलाात आदाय गुरुत्वपूर्ण विषय कंतुरा सलातर सठिक समय ना कर कारण जेम नेक वंचित हिलाह रबुल आलमीर युसंगवाद वंचित हि अनूप भवि समाजे देखा दीचे एक विभक्ति आसन हमारे एबार देखी फजर सालाद आदाय करते गलासे अर्थात অন্ধকার থাকতেই সালাদ আদায় করতে হবে কিন্তু এখানেও দুই তিনটি জয়ীফ হাদিস রয়েছে যা পেশ করা হয়ে থাকে সব বেহবুবিল ফজরে অর্থাৎ সকাল করে ফজর সালাত আদায় করো আর হাদিস বর্ণনা করা হয়েছে বলা হয়ে থাকে নব্বিরুবিল ফজরে তোমরা ফজরের সালাত আদায় করো এমন সময়ে যেন সেটা আলোকিত হয়ে যায় এটা নিতান্তই জয়ীফ এবং অত্যন্ত দুর্বল হাদিস এই হাদিস পেশ করে ফজর সালাতের সময়টাকে আমরা নিয়ে এসেছি একেবারে সকালে দেখা যায় যে ফর্সা হয়ে গেছে তখন ফজর সালাত আদায় করছি না এর বিপরীতে আল্লা রসুল সাল্লাহ আলহাম যে অন্ধকারে ফজর সালাত আদায় করেছেন এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে আপনি যে কোনো হাদিস গ্রন্থ খুলতে যখনই যাবেন তখনই দেখতে পাবেন যে শহিবুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু মাজার ইত্যাদি হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে রসুল সাল্ল আলিহাল্লাম গালাস তথা অন্ধকারে সালাদাই করতেন উল্লেখ্য যে এখানে একটি কথা বলতে হয় সেটা হল যে একটি হাদিস রয়েছে আশফিরুবিল ফজরে ফাইন্না আজামুল আজর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 মানাল এর অর্থ এটা নয় যে সালাত দেরি করে পড়ো ইমাম তিরমিজুর রহমাউল্লা হাদিস বর্ণা করে তিনি নিজেই বলছেন যে এর অর্থ এটা নয় যে সালাদকে অর্থ এটা নয় এর অর্থ হলো আগে ফজর হওয়ার ব্যাপারে স্পষ্ট হও এর মধ্যে সন্দেহ না থাকে এর পরেও এর অর্থ আদুল ফিল ইসফার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 এই সই হাদিসের একটু অর্থ ভুল করা হয়েছে ব্যাখ্যাটা উল্টা করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় আর আলোচনা আসবে সেটা হল শরীয়ত মানতে গিয়ে যেন আমি অপব্যাখ্যায় না নামে এরপরে আমি এই আলোচনাটি করব তবে এখানে আপনাদেরকে আমরা সচেতন করতে চাই এই মর্মে যে আসফেরুবিল ফাজরে ফজর করো সালাতের মাধ্যমে ফজরের মাধ্যমে ফর্সা করো কিন্তু অর্থটা ভুল হয়েছে সমর্থিত দর্শক মন্ডলী আমরা আলোচনায় একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পথে তারা কারা প্রতি কাজ চালাতের কথাই পড়ছি গাইরিল মগদু ব্যালদ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 मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए परिचर्या छा जिन सौंदरता टीका रखते ठीक तेम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 ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসলাম আমরা আলোচনা করতেলাম ফজর সালাতের সময়ের ব্যাপারে আসলে সঠিক সময়টা আমরা নির্ধারণ করবো হাদিস থেকে এখানে কোনো আমি ব্যাখ্যার আশ্রয় নিব না আমি ব্যাখ্যা করতে যাব না অপব্যাখ্যা ভুল ব্যাখ্যার আশ্রয় যাব না আরও হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লা রসুল সাল্লাহ আলিক আসাল্লাম ষাটটির উপরে হজরের সালাতে আয়াত পড়তেন যদি সকাল করার পরে হজরের সালাত আমরা শুরু করি তাহলে দেখা যাবে ষাটটি আয়াত পড়তে পড়তে এদিকে হয়তো সূর্য উঠে যাবে তাহলে এই হাদিসের অর্থ আমরা কি নেব তোমরা এমনটা অর্থ নয় হাদিসের শেষ অংশে বলা হচ্ছে আজ মলিল আজরে অর্থাৎ নেকির জন্য সর্বাধিক উত্তম এটাই সর্বাধিক নিকে এখানেই রয়েছে সোয়াব এখানে রয়েছে সমানিত দর্শক মন্ডলী যদি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 आल्लाबाद के तुम्हारा संरक्षण करो हेफत करो विशेषकर असर सालद के इतिपूर्व हादिसटा उल्लेख कर रसुल्लाम दुईटी सालाद के गुरुत्व दीते हैं विशेषकर दुईटी सालाद तारदे फजर एवं आसर असर साल आदाय करते गए असर साल क्यों आदाय कर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 কিন্তু তা না করে আমরা ওই জয়ী ফাদিস আমল করার কারণে আমরা মসজিদকে পৃথক করেছি আলাদা সময়ে আজান হচ্ছে সালাতাদাই করছি আলাদা এবং মসজিদ পৃথক হওয়ার কারণ হলো যে আমি তো এক ঘণ্টা পরে আস সালাতাই করব না আবার আরেকজন বলছি যে আমি তো এক ঘন্টা আগে সালাতাদাই করব না ধরুন পৃথক হয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী পৃষ্ঠের মাধ্যমে আমরা জানাতে চাই যে রসুল সাল্লাম আসরের সালাদ আদায় করেছেন প্রত্যেক বস্তুর এক গুণ যখন ছায়া হয়েছে তখন বস্তুর এক গুণ ছায়া যখনও হবে তখনই আসরের ওয়াক্ত শুরু হলো আর দুই গুণ যখন হবে তখন সেটা শেষ হলো কিন্তু বস্তুর দুই গুণ ছায়া যখনও হবে তখনই আসরের ওয়াক্ত শুরু হলো যেটা বর্ণনা করা হয়েছে সেই হাদিসটি নিতান্তই জৈব আল্লা রসুল সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন এবং বাইহাকিতে মোস্তাদ আহমদে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলহ্লাম আসরের সালাদটি দেরি করে পড়ার নির্দেশ দান করেছেন এই যে হাদিস এবং ইমনি উমর রজাল তিনি আসর সালাতকে দেরি করে পড়তেন এই মর্মে একটি নয় দুইটি নয় অনেকগুলো হাদিস জৈব বর্ণিত হয়েছে পক্ষান্তরে রসুল সাল আলাইকুয় যে আসর সালাদ তিনি যে প্রথম ওয়াক্তে আওয়াল পড়তেন এবং বস্তুর ছায়া একগুণ হলে পড়তেন এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে বিভিন্নভাবে আসরের ওক্তকে সাহাবায়করাম বুঝিয়েছেন বন্ধুরা আমার আলোচনার মাধ্যমে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি আসরের সালাতটি আদায় করেছেন আওয়াল ওয়াক্তে এবং সেটা হল সালাতের প্রত্যেক বস্তুর এক গুণ যখন ছায়া হবে তখন পড়তে হবে হ্যাঁ এখানে একটা বিষয় উল্লেখ যোগ্য যে যদিও বা শেষ অক্বে সালাত আদায় করা যাবে তাহলে কি প্রতিদিন আদায় করতে হবে এমনকি আর একটি হাদিস বর্ণিত হয়েছে শহীদ বুখারি এবং মুসলিমে যে যদি কোনো কারণে সালাদ পড়তে দেরি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি সূর্য ডুবার পূর্বেই সালাদটি পড়ে এমন কি আরও হাদিস রয়েছে রসদুল্লা সাল্লাই সাল্লাম বলছেন যদি বাকি থাকে এমন সময় যে এক রাখাত সালাদ আসরের সালাদ পড়া যাবে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আর এক রাখাত পড়তে হবে सूर्य अस्त जावा सालाद पड़ा जाए सालात हो जदि समस्णे असर साल पड़े पड़ी को संगत कारण आप इच्छा कर प्रतिदिन प्रतिनियत वही जयी फदिजग के प्राधान्य दिए जदि देरी सालातदाय करी अवश्य हमारा निकी कम एवं समूह सम्भवना रे যে হাদিসগুলো না মেনে সেই হাদিসগুলোকে গুরুত্ব না দিয়ে সেদিকে যাওয়ার কারণে আমার সালাত নষ্ট হয়ে যেতে পারে এটা এবং অতীব স্বাভাবিক এটা বন্ধুরা আমার আর ওয়াক্ত রয়েছে জহর সালাতের ওয়াক্ত। জহর সালাত আদায় করতে গিয়ে এই সমস্যায় আমরা পড়ে থাকি জহর সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন এবং রসুল সাল্লা আলাইকাল্লাম নির্দেশ দান করেছেন যখনই সূর্য ঢুলে যাবে তখনই জহর সালাতের ওয়াক্ত শুরু হবে এটা স্পষ্ট এবং আওয়াল অক্বে সালাদাই করলে তখন আর কোনো সমস্যা থাকে না কিন্তু জহরকে একই আমাকে নিয়ে যেতে হবে আসর ওয়াক্তে তা তো সঠিক নয় এখানেও একটি জয়ী ফাদিস বর্ণিত হয়েছে যে প্রত্যেক বস্তুর যখন ছায়া একগুণ হবে তখন জহর সালাদটা শুরু হবে না এই হাদিসটি তো জৈফ হাদিস এটা তো আসরের রক্ত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শুনছেন যে দলিলটা জয়ীফ হওয়ার কারণে কত রকমের সমস্যা জহর রক্ত তাই হয়েছে এক মসজিদে আজান হচ্ছে জহরের যখন বেলা একটা তখন আর এক মসজিদে আজান হচ্ছে যখন বেলা বাচ্চা দেড়টা কেন পার্থক্য অথচ মসজিদ একই সবাই মুসলিম সবাই মুসল্লি সবাই সালাত আদায় করছেন দুই সময়ে কেন কারণটা কি বন্ধুরা আমার সলাতের ওাক্তটা এত বড় গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমি আপনি সলাতের বিষয়টাকে গুরুত্বসহ দেখি ওয়াক্তটাকে গুরুত্বসহ দেখি মাশাল আল্লাহর বিশেষ রহমতে আমরা সবাই একই ওয়াক্তে সলাৎ আদায়ের সুযোগ পাবো কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ অঞ্চলভিত্তিক সালাতের বিষয়টি আলাদা সময়ের ডিস্টেন্সের কারণে সালাতের সময় আলাদা হবে পৃথক হবে কিন্তু একই স্থানে একসঙ্গে সালাত করব। এটি হলো নিয়ম অনুরূপভাবে যেটা বলছিলাম আরো সময় রয়েছে সালাত সংক্রান্ত বিষয়ে বিশেষ করে এই তিনটি ওয়াক্ত ফজর জহর এবং আসর এই তিন অক্ট সালাতের ব্যাপারে আমরা শিথিলতা অবলম্বন করেছি সম্মানিত দর্শক মণ্ডলীকে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে বিধান আমাদের কাছে পেশ করেছেন এবং এই বিধানকে সাহাবা করাম যেভাবে মেনে গুরুত্ব দিয়েছেন আমাকেও ঠিক ওইভাবে মানতে হবে ডানে বাঁয়ে গিয়ে যদি দেখি জৈব বা জাল হাদিস তাহলে সেটাকে আমি প্রত্যাখ্যান করব। আর এর মধ্যে রয়েছে অনেক কল্যাণ আল্লাহর আলমিন বলছেন আল্লাহর আলমিন এবং তার রাসুল যদি কোন বিষয়ে ফাইসালা দান করেন তাহলে কোন মমিন নারী বা পুরুষের নিজস্ব কিছু করার ইখতিয়ার নেই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 পবিত্র কোরআন ও সহি হাদিসের মধ্যেই অফরন্ত কল্লান নিহিত রয়েছে জৈফ এবং জাল হাদিসকে আমরা বর্জন করব। দলিল গ্রহণ করতে গিয়ে আমরা সহিটাই গ্রহণ করব যা সালাতের ওক্বে হোক বা সালাতের আহকাম অন্যান্য বিষয়ে হোক সমানিত দর্শক মণ্ডলী আমরা আহ্বান জানাতে চাই যে পবিত্র কোরআন এবং সই হাদিসকে আমরা গ্রহণ করে নিব এখানে কোনো রকমের জৈফ হাদিসকে আশ্রয় দেব না আর যদি আমি জয়িফ হাদিসকে আশ্রয় না দিই তাহলে দেখা যাবে যে একই সঙ্গে সালাতকে আদায় করতে পারছি এবং মুসলিম উম্মা এক জায়গায় শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে পারছি শুধু এই সালাতের বিষয়েই মধ্যেই নয় অন্যান্য বিষয়ে একই পন্থা অবলম্বন করবো বিশেষ করে মুসলিমরা পাঁচক্ত সালাতে দিনে পাঁচ একত্রিত হয় এবং ইমামের পিছনে সালাততাই করে। এটা একটা পর বড় গুরুত্ব বহন করে যেন কোনো ব্যক্তি সমাজ থেকে পৃথক না হয়ে যায় প্রত্যেক ব্যক্তি জন্য কোরআন এবং সহিহাদিস অনুযায়ী ঐক্যবদ্ধভাবে চলতে পারে এটা সালাত একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন সেই তহফিক দান করেন কোরআন এবং সহিহাদিস অনুযায়ী চলা তহফিক দান করেন আল্লাহ হুমামিন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 বাংলা